নাবী সাল্ল্লাহ সাল্লাম এ সহধর্মিনী আয়ুষার আদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার ঘরে ছিলেন এমন সময় শুনলেন এক ব্যক্তি হাফসার আদিল্লাহ তাল্না এর ঘরে প্রবেশ করার অনুমতি চাচ্ছেন তিনি বলেন হ্যাঁ আল্লাহ রসুল লোকটি আপনার ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তখন বলেন আমি জানি সে ব্যক্তি হাফসার দুধের সম্পর্কের চাচা আয়ুষার আদিল্লাহ তু আল্হা বলেন যদি অমুক ব্যক্তি বেঁচে থাকত সে দুধ সম্পর্কে আমার চাচা হতো তাহলে কি আমি তার সঙ্গে দেখা করতে পারতাম নবী সাল্লাম বলেন হ্যাঁ রক্ত সম্পর্কের কারণে যাদের সঙ্গে বিয়ে নিষিদ্ধ দুধ সম্পর্কের কারণেও তাদের সঙ্গে বিয়ে নিষিদ্ধ